আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিআালাম আল্লাহ ও আল্লাহ আজমাইন প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পৃথিবীর পক্ষ থেকে আয়োজিত আলোচনার আজকের পর্বে আশা করছি আপনারা সকলে ভালো আছেন দর্শক আমরা ইসলামী সারিয়ার ইমান বিষয়ক যে দিক নির্দেশনা রয়েছে তার আলোকে কিভাবে আমরা উপকৃত হতে পারি একজন মুসলিম হিসাবে এক মানবতার একজন সভ্য হিসাবে আমরা সে বিষয়টি আলোচনা করছিলাম আমরা পরবর্তী বেশ কয়েকটি পর্বে ইমান বিল্লার বিষয়গুলো আলোচনা করেছি এবং তুলে ধরেছি আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক যাতে ইমান বিল্লাকে আমরা যেভাবে ধারণ করা উচিত সেভাবে ধারণ করে তার থেকে সত্যিকারের বেনিফিটটা আমরা বের করে নিয়ে আসতে পারি আমরা আজকে আলোচনা করব ইমান বিলমালিকা বা ফ্রেস্তাদের প্রতি আমাদের ইমান এ বিষয়ক বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি এর বেনিফিটটা কি ফ্রেস্তাদের প্রতি ইমান রেখে আমরা একজন মানুষ হিসাবে একজন মুসলিম হিসাবে একজন মমেন হিসাবে কি করে নিজেদের চিন্তা চেতনায় নিজেদের কাজে কর্মে তার প্রভাব ফেলতে পারি আমরা সেই বিষয়টা আজকে শেয়ার করবো ইনশাল্লাহ দর্শক মালায়িকা শব্দটি এটি মালাক্কুন শব্দের বহু বচন মালাকুনি হচ্ছে ফেরিস্তা ফেরিস্তা আসলে একটা ফার্সি শব্দ বাংলায় ফেরেস্তার জন্য আলাদা কোনো শব্দ নেই ফার্সি শব্দটা কি দেশে এভাবে ব্যবহার করা হয়েছে যে কারণ আমরা এটাকে বাংলা শব্দ হিসাবে দেখছি ফেরেশতাদের প্রতি বিশ্বাসের বিষয়টা আল কোরআনে বহু জায়গায় উঠে এসেছে আল্লা তালা সুরাল বাড়ার মধ্যে যেখানে তিনি নবী সাল আলিয়া সাল্লাম এবং আমাদের সকল মমিনের ইমানের কথা বলছেন আল্লাহ যেখানে সুরালার মধ্যে রসুল এবং চলে এসছে যেমন আল্লাহ তালা বলছেন আমানার রসুলিহুবিহ যে রাসুল তার উপর তার রবের পক্ষ থেকে যে নাজিল হয়েছে ইমানে এনেছেন এবং মমিনগণ ইমান এনেছে প্রত্যেকেই প্রত্যেক এর মধ্যে যাদের উল্লেখ করা হয়েছে তার প্রত্যেকেই ইমানে এনেছে আল্লাহর প্রতি তার ফেরস্তাদের প্রতি গ্রন্থসময়ের প্রতি রাসুলদের প্রতি এবং আখেরাতের প্রতি আর তারা বলছে কি আমরা এই সকল নবী রাসুলদের মধ্যে কোনো ফরক করি না নবী হিসাবে তারা তাদের মধ্যে কোনো পার্থক্য নেই তারা সকলে আল্লাহর নবী তার আরও বলে সেমেয় না আতায় না আমরা শুনেছি এবং আনুগত্য করেছি হাত আল্লাহ আল্লাহতালা এই আয়াতে একদিকে যেমন ইমানের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বললেন এবং বুঝিয়ে দিলেন যে এগুলোর প্রতি ইমান আনাটা খুব জরুরি সঙ্গ রাসুলই মানে এনেছেন এবং তার অনুসারী মোমেনরা মেনে এনেছেন আবার মোমেনদের একটা বৈশিষ্টের কথা বলে দিলেন আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে যখন কোনো ঘোষণা আসে তখন তারা বলবে سمعنا واتعنا يا سلام কি চমৎকার একটা মেথড একটা মেথডোলজি سمعنا আমরা শুনেছি واتعنا এবং আমরা মেনে নিয়েছি অনুগত প্রশ্ন করেছি আমরা শুনেছি এটা তো ওয়াহি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে مصطفى صلى الله عليه وسلم সবচেয়ে বিশ্বাসস্ত ব্যক্তি মানবতা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সাইয়েদ ولد آدم. তার মাধ্যমে এসেছে শুনেছি তো যে কারো কাছ থেকে শুনিনি শুনেছি এমন মহান ব্যক্তির মাধ্যমে আপায় না ফলে আমরা আনুগুত্য স্থাপন করেছি আমরা তার কথা মেনে নিয়েছি প্রিয় দর্শক আজকে যে কোরআন আমাদের সামনে আছে এটি কি আল্লাহর কালাম নয় যে সোননা আমরা পেয়েছি এবং হাজার ও বছর ধরে তারও বেশি সময় ধরে চোদ্দোশো বছর ধরে আলেমরা যেই হাদিসগুলোকে আমাদের জন্য সংকলন করেছেন যাচাই বাচাই করে এর সহিগুলো আমাদের জন্য আলাদা করেছেন দুর্বল এবং ভেজাল কিংবা ফ্যাব্রিকেটেড যেগুলো জাল হাদিস আলাদা করে ফেলেছেন এই সহি সম্ভারটা এগুলো কি আমাদের কাছে নেই এগুলো কি মোহাম্মদ মুস্তি সাল্লামের মাধ্যমে আমরা প্রাপ্ত হইনি জেনারেশান বাই জেনারেশান আমাদের ট্র্যাডিশনাল যে সনদ এবং মতনের যে একটা পদ্ধতি আছে তার মাধ্যমে কি আমরা পাইনি যদি পেয়ে থাকি তাহলে কেন আমরা সেই আমাদের ফার্স্ট প্রজন্মের মতো বলতে পারবো না সেমিআনা ও অপায়না আমরা শুনেছি এবং আনুগত্য পোষণ করেছি দর্শক তাহলে এই দুটো জিনিস আমরা সুরাল বাকরের আয়াত থেকে জানতে পারলাম এমানের বিষয়গুলো এবং শোনা এবং মানার যে মাদ্দা যে বৈশিষ্ট্য যে মনোবৃত্তি যে প্র্যাকটিস এবং যে ট্রেনিং সেটা আমরা যে তোমরা পশ্চিম দিকে পূর্ব দিকে তোমাদের মুখ ফেরাবে এটি মূল কল্যাণের কাজ নয় মূল কল্যাণ তো হচ্ছে যে ব্যক্তি ইমান আনবে আল্লাহর প্রতি ইমান পোষণ করবে এবং আখিরাতের প্রতি আখিরাত দিবসের প্রতি এবং ফেরিস প্রতি এবং কিতাব ও নবীদের প্রতি এখানে পাঁচটা বিষয় কিন্তু চলে এসছে আবার পাশাপাশি আমরা দেখি হাদিসে জিব্রিল যেটা সাহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে সে প্রখ্যাত হাদিস যেটা আমি মনে করি এ গুড টপিক ফর ট্রেনিং আমাদের মুসলিম সেই বালক বালিকা বলুন অথবা তরুণ তরুণী বলুন সে স্কুলগামী সন্তান হোক অথবা বিশ্ববিদ্যালয়গামী আমাদের সন্তানরা হোক তাদের জন্য একটা চমৎকার বিষয় তাদের ট্রেনিংয়ের জন্য তাদেরকে ইমান বোঝানোর জন্য তাদেরকে ইসলাম বোঝানোর জন্য এবং এহসান তথা এতকানকে কিভাবে প্র্যাকটিস করানো যায় সেই জিনিসকে বোঝানোর জন্য। এটি চমৎকার একটা টপিক চমৎকার একটা ম্যাটেরিয়ালস এডুকেশনাল ম্যাটেরিয়ালস আমরা বলতে পারি সেখানে ইমানের যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যে ইমান বিল মালাইখার কথা এসেছে যখন জিবরিল আল্লাহলাম নবী সাল্লাহ সাল্লামকে সবার জিজ্ঞেস করলেন অবশ্য সবাই জানতো না যে তখনও তিনি জিব্রেল জিজ্ঞেস করলেন ম্যাল ইমান তখন তিনি বললেন নবী সাল্লাহাম বললেন্লাহি ওহি ওহি ওহি ওহী আল্লাহর প্রতি ইমান পোষণ করা এবং ইমান পোষণ করা ফের প্রতি তার গ্রন্থসমূহের প্রতি তার রাসুলগণের প্রতি শেষ দিবসের প্রতি এবং তাকতিরের ভালো প্রতি তাহলে এই যে আমরা এতগুলো আয়াত এবং আরও অনেক আয়াত আছে আসলে সেগুলোর মধ্যে হাদিসও আছে অনেকগুলো আমরা জানলাম যে এই সব মধ্যে ফেরেশ তাদের প্রতি ইমান আনা এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ অন্য কথা আমরা বলতে গেলে বলবো যে এটা ফেরেস্তাদের প্রতি ইমান রাখার হরণটা কি হবে তাদের কাজগুলো কি আমাদের জন্য তাদের কি প্রয়োজন এবং কিভাবে তাদের প্রতি ইমান পোষণ করা থেকে আমরা নিজেদেরকে উপকৃত করতে পারি এই বিষয়টা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় প্রিয় দর্শক রাসুল সাল্লা সাল্লামের হাদিস থেকে জানা যায় যে ফেরেস সৃষ্টি করা হয়েছে মিনুর নূর থেকে আলো থেকে আর জিমকে সৃষ্টি করা হয়েছে মিম্মারই যে মিন্নার বিহীন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করা হয়েছে তিনি বলছেন মিম্মা ওসিফ তোমাদের জন্য যেটা বর্ণনা করা হয়েছে অর্থাৎ মাটি থেকে কারণ আল কোরআনের অসংখ্য আয়াতে মহান আল্লাহ তালা আদমকে যে মাটি থেকে তিন থেকে অথবা সলসাল থেকে ছনঠনে মাটি কাদা মাটি নানাভাবে আলকোরনের মধ্যে এসেছে তা থেকে সৃষ্টি করেছে সেটা বলা হয়েছে তাহলে ফেরিস্তাদের সৃষ্টির মূল হচ্ছে নৌর আল্লাহ তালার এক মহান সৃষ্টি যাদেরকে তিনি নিজের মত করে সৃষ্টি করেছেন এবং যাদেরকে তিনি এমন বান্দায় পরিণত করেছেন তাদের ব্যাপারে তিনি বলেছেন লায় সুনামা আমার আহম ওয়াইফ আলুন আমার সুরাত হরিমের মধ্যে যে তিনি যে নির্দেশ তাদেরকে দেন তারা কখনোই তা অমান্য করে না ওয়াফ আলুনা মারুন এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় সেটাকে তারা কার্য করে মহান এক প্রজাতি তার সৃষ্টির মধ্যে তিনি সৃষ্টি করেছেন ফেরেশ তাদের আমাদের কীরকম আনতে হবে আনতে হবে ফেরেস্তাদের কথা যেহেতু এসছে আমরা যতটুকুই বুঝি আর না প্রাথমিকভাবে ফেরেস্তাদের প্রতি আমাদের ইমান পোষণ করতে হবে যে আল্লাহর এক সৃষ্টি আল্লাহর এ সম্পর্কে যতগুলো তথ্য দিয়েছেন সব তথ্যকে ফেরস্তাদের সাথে মিলিয়ে সে বিশ্বাসটা আমাদেরকে কমপ্লিট করতে হবে আমরা প্রাথমিকভাবে বিশ্বাস করলাম যে আমরা ফেরিস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছি তাহলে ফেরিস্তাদের যে ডেসক্রিপশানটা সয়ং আল্লাহ তালা আল কোরআনের মধ্যে বহু জায়গা দিলেন সেটাকেও বিশ্বাসে আনতে হবে এবং হাদিসের মধ্যেও ফেরিস্তাদের যে ডিসক্রিপশানগুলো এসছে তাদের যে কাজের বর্ণনাগুলো এসছে তাদের যে নামগুলো এসছে এসব কিছুর প্রতি বিশ্বস্ততার সাথে বিশ্বাস পোষণ করা এ হচ্ছে ফেরিস্তাদের প্রতি বিশ্বাস পোষণ করার পদ্ধতি এবং এইভাবেই যদি আমরা বিশ্বাস করি তাহলেই এই বিশ্বাস থেকে আমরা বেনিফিটটা নিতে পারবো এবং এই বেনিফিটটা আমাদের কাজে আসবে প্রিয় দর্শক তাহলে আসুন আমরা দেখি জালকোরানে ফেরিস্তাদেরকে কিভাবে চিহ্নিত করা হয়েছে তার আগে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি প্রিয় দর্শক আমরা ফিরে আসছি খুবই তাড়াতাড়ি এবং আমরা ফিরে এসে আপনাদের সামনে এই বিষয়টাই তুলে ধরবো ইনশাআল্লা পথে যায় না তারা কারা প্রতি কাজ তাদের কথাই পড়ছি গাইল হিম অল দলীন তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের চলেছি সেই অভিষব এবং বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না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 হাফিজুল্লাহ दे दे मान दिए चलम संस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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ দেখুন দর্শক বিরতির পর আমরা আমাদের আলোচনায় ফিরে আসলাম আমরা আলোচনা করছিলাম ফ্রেস্তাদের প্রতি ইমানের বিষয়টি আল বিভিন্ন জায়গায় ফেরাস বর্ণনা এসেছে জিব্রিলের কথা যেমন এসেছে জিব্রিলকে আবার কখনো আর রহল আমিন নাজালা বিহুর রহল আমিন আলা কালবিকা যে এই কোরআন নিয়ে নাজল হয়েছে বিশ্বস্ত আত্মা যাতে তুমি এই বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়ে যাও এভাবে এসেছে তারপর জিবরিলের আরও বেশ কিছু বর্ণনা আল কোরআনের মধ্যে এসেছে আল্লা মাহুর শাহদিদুল কোয়া ذو مرّة فستوى تاكي شكّة ديأتش اوهير جاننياش تجيهتو شرطي والله هوتش تاكي شكّة ديأتش شديد القوى وطمت شكّة شعلي في ريشته ذو مرّة ديكتوى بروب ألا ما هو شديد القوى ذو مرّة أنه أريكتا سورة المدّة جمن تكفير المدّة موانا الله تعالى بولشن إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاعن سامة أمين নিশ্চয়ই এ হচ্ছে একজন মহান প্রেরিত ব্যক্তির আউল কথা ইন্দল রাসোলিন করিমেকিন যিনি শক্তিশালী আইনদাদশে মাকিন আরশ অধিপতি আল্লাহর কাছে তিনি অত্যন্ত শক্তিশালী শক্তিসম্পন্ন ব্যক্তি মোতা আইন আমিন তাঁর অনুগত অর্থাৎ ফেরস্তাদের মধ্যে বিশাল একটা সংখ্যক তার কথা মেনে চলে যেহেতু তিনি অনেক কিছুর জন্য দায়িত্বপ্রাপ্ত এবং তিনি সেখানে বিশ্বস্ত এই যে অনেকগুলো গুণ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সোরে ফেতারের মধ্যে আল্লাহ তালা বলছেন হাফিজিন কেরামান নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে অনেক হেফাজতকারী কেরামান কাতিবিন এরা হচ্ছে সম্মানিত এবং এরা লেখক সম্মানিত লেখক যারা তোমাদের হেফাজত করছে অন্য আরেকটা সুরাই মহান আল্লাহ তালা বলছেন যে কোন শব্দই কেউ বলুক না কেন তার কাছে আছে সদা সতর্ক সচেতন ফেরেস্তা যিনি লিখছেন তাহলে আল মধ্যে এভাবে নানা বর্ণনা এসেছে ফেরিস্তাদের সম্পর্কে যেমন জিব্রিল মিকাও এর ঘটনা যেমন এসেছে হাদিসের মধ্যে ইসরাফিল এর বর্ণনাও এসেছে তাদের দায়িত্বর ব্যাপারেও কথাবার্তা এসেছে আমরা আলকুরানের মধ্যে আরও দেখি যে ফেরেস্তাদের বৈশিষ্ট্য সেখানে বর্ণনা করা হয়েছে যেমন লাইয়া আসুন এম আমার আহম ওয়াইফ আলুন এম্যা ইউমারুন যে তারা আল্লাহ যা নির্দেশ করেন তা কখনও অমান্য করেন না এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা কার্যে পরিণত করেন ফেরেস তাদের আরও বিভিন্ন ঘটনা আল কোরআনের মধ্যে এসছে যেমন সোলা আল কাদরের মধ্যে আল্লাহ তাল্লাহ বলছেন ইসমিল্লাহ রহমানুরাহমিন ওমায়কাতর খের আলফিস এখানে ফেরেস নির্দেশ ক্রমে এবং জিব্রুয়াসালাম আল্লাহ ক্রমে যে আকাশ থেকে নাজিল হনে কদরের রজনীতে যাতে প্রভাত পর্যন্ত ফজর উদয় হওয়া পর্যন্ত চারিদিকে শুধু শান্তি আর শান্তি বিরোজিত থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি ফেরিস্তাদের একটা সুন্দর গুণ এবং তারা যে শান্তির বার্তা নিয়ে এ মুসলিম সমাজে এই পৃথিবীতে এই জমিনের মধ্যে আসলেন সে বিষয়টা কিন্তু তিনি আল্লাহ তালা তুলে ধরলেন আমি মুসলিম সমাজের কথা বলছি হ্যাঁ ফেরেশার তো মুসলিম সমাজে আসবেন আর মুসলিম সমাজে যেখানে আসলে আল্লাহর বিধান লঙ্ঘিত হয় যেখানে কুকুর থাকে যেখানে ছবি থাকে যেখানে নাজাসাত থাকে সেখানে তো ফেরেস্তারা তারা আসবেন না এই জন্যই যে ঘরে ছবি টাঙানো থাকে এবং যে ঘরে কুকুর থাকে সে ঘরে ফেরেশ তারা আসেন না রহমতের ফেরস আসেন না সাহি বুখারি মুসলিমের মধ্যে আমরা আরেকটা হাদিসে জানি যে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন ইয়াতু ফি কোম মাইলাতুন বিল্লাইল ও মালা ইকাতুন বিন্হর তোমাদের মধ্যে দিবস এবং রাতে একের পর এক ফের আসতে শুরু করে তারা আসে ইয়াতুন আইলাই কোম ফি সালাত আল্লাহ আসর তোমাদের কাছে তারা আসে সকালে ফজর সালাতের সময় এবং আসর সালাতের সময় এরপর তারা আবার আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ তখন তাদেরকে জিজ্ঞেস করেন অথচ আল্লাহ তার বান্দাদের সম্পর্কে কিন্তু আরও বেশি জানেন আল্লাহর চাইতে অধিক অবগত কে তার বান্দাদের সম্পর্কে আর কেউ নেই কিন্তু তারপরেও তিনি এই ফেরেস তাদেরকে যাদেরকে তিনি নিয়োজিত করেছেন যে তারা এক দল যাবে সলাতুসবে তথা সলাতুল ফজরের সময় ফিরবে আসরের সময় আর একদল যাবে আসরের সময় ফিরবে ফজর সময় আল্লাহ তাল্লাহ তাকে জিজ্ঞেস করলেন যে কে ফে তারা তো যে তোমরা কিভাবে আমার বান্দাদেরকে ছেড়ে রেখে এসছ তারা বললেন তারাক তু হুম অহমে সাল্লম বা এতেই আমরা যখন তাদেরকে ছেড়ে এসেছি তখন দেখলাম যে তারা সালাত আদায়ে নিয়োজিত আবার যখন তাদের কাছে এসছি তখনও তারা সালাত আদায়ে নিয়োজিত আল্লাহ একেবার ফেরেশ তাদের চমৎকার বড় না। এই ফেরেশ তারা আমাদেরকে অবজার্ভ করতে এসছে আল্লাহ তালা সুরা জুমারের মধ্যে বলছেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ لَهُم أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ جَكُن جরা তাদর রবকে ভয় করতো যারা মুত্তাকি ছিল তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে এবং জান্নাতের যারা প্রহরী তাদেরকে সাদা সম্ভাষণ করে বলবে সালাম আলাইকুম তৈবতুম ফাদ খুলু হা খালিদিন তোমাদের উপর সালাম তোমাদের উপর শান্তি তোমরা একটা পবিত্র জীবন যাপন করো পবিত্র জীবনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা সে জীবন চিরন্তনভাবে যাপন করো সুব্রাহ আল্লাহ কী সুন্দর সুসংবাদ কে দিচ্ছেন ফেরেস্তারা দিচ্ছেন আল্লাহতালার পক্ষ থেকে তাহলে ফেরিস্তাদেরকে আল কোরআন এভাবেই চমৎকার যেমন তাদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছে ঠিক তেমনি আমরা দেখি ফ্রেশ তাদের কারো কারো জাহান্নামকে পরিচালনার দায়িত্বের দায়িত্ব আছে নারা। লোকেরা তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়া কোহানা যার জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর আলাইহা মালাইকাতন গাল এই জাহান নামের প্রহরার দায়িত্বে আছে ফেরস্তারা যেই ফেরেস্তারা অত্যন্ত কঠিন অত্যন্ত শক্ত স্বভাবসম্পন্ন স্বাভাবিক জাহান নামের ফেরেস্তাদের মধ্যে একটা হাসি একটা চমৎকার হাস্যজ্জ্বল চেহারা অভ্যর্থনার লক্ষণ কারণ তারা তো মানুষকে গ্রিট করতে মানুষকে স্বাদ সম্ভাষণ জানার জন্য প্রস্তুতি নিয়ে তাদের চেহারা তাদের বেশভূষা তাদের আচরণ সবই আল্লাহর মহান বান্ধাদেরকে করার জন্য প্রস্তুত করা ইমান থেকে যারা দূরে ছিল এবং সেরেক বেদআ কুহুরি নাস্তিকতা ইত্যাদির মধ্যে যারা ইনভলভ ছিল তাদের জন্য তো সে জান না অতএব প্রহরীর মধ্যেও সে ভাবটা থাকবে প্রহরী জানে যাদেরকে আনা হচ্ছে তারা অপরাধী তারা মুজরিব ফলে তাদের সেই ভয়ালো মূর্তি থাকবে তাদের সেই ভয়ালো ভাব থাকবে তাদের আচরণের মধ্যে সেটা ফুটে উঠবে আল্লাহতালা সেরকম সেই টাইপের লোকদেরকে ফেরস তাদেরকে আল্লাহ তালা সেখানে নিয়োজিত করবেন সোরা একরার মধ্যে আমরা দেখি যে মহান আল্লাহ তালা বলছেন ফালিয়াদিয়া সানাতুল জাবানিয়া ফেলিয়াদও না দিয়া তারা তাদের লোকদেরকে ডাকুক স্নানুল জাবানিয়া আর আমি জাহান্নামের শাস্তির ফেরস তাদেরকেও ডাকবো তাহলে এখানে দেখা যাচ্ছে যে মহান আল্লাহতালার পক্ষ থেকে ধরনের ফেরস্তা নিয়োগ করা থাকবে এক ধরনের ফেরেস্তা যারা জান্নাতে গ্রিটিংস জানার জন্য থাকবে আরেক ধরনের ফেরস্তা যারা জাহান্নামের প্রহরী হিসাবে থাকবে ভাতমূর্তি সম্পর্ক আরও কিছু ফেরেস্তার বর্ণনা আমরা দেখি যে মহান আল্লাহতালা তার আরশ বহন করার জন্য একদল ফেরেস্তাকে নিয়োজিত রেখেছেন মহান আল্লাহ তালা বলেছেন যে যারা আরসকে বহন করে এবং আরশের পাশে যে সকল ফেরেস্তরা থাকেন ইউসফ বেহন হমদ রব বিহিম ওয়ু মেনু নাবি ওয়েস্তা আমানু তারা তাদের রবের প্রশংসা করতে থাকে তার প্রতি ইমান রাখে এবং যারা ইমান পোষণ করে যেসব মানুষ আল্লাহর বান্ধারা মানুষ অথবা চীন তাদের জন্য তারা ইস্তিকফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আমরা দেখলাম যে মহান আল্লাহ তালা নানাভাবে ফ্রেস্তাদেরকে নিয়োজিত করেছেন এবং আল কোরআনের বিভিন্ন জায়গায় ফেরেস্তাদের বর্ণনা এসেছে জাহান্নামের ফ্রেস্তাদের আরও অনেক বর্ণনা আছে জান্নাতের ফেরেস্তাদের আরও অনেক বর্ণনা আছে কিন্তু আমরা বুঝলাম যে মহান আল্লাহ তালা ফ্রেস্তাদের যেমন কিছু বর্ণনা দিয়েছেন তাদের শক্তিমত্তার বর্ণনা দিয়েছেন তাদের সম্মানের বর্ণনা দিয়েছেন তাদের তাদের মর্যাদার বর্ণনা দিয়েছেন বেআই দিয়ে সাফারা ক্যারামিন বারারা তাদের পুণ্যবান হরবর্ণা দিয়েছেন তারা সম্মানিত তারা পুণ্যবান ইত্যাদি আরও অনেক বিষয় যা আরো বহনকারী ফেরেস্তা ইত্যাদি অনেক কিছু বলা হয়েছে এর মধ্যে দিয়ে আমরা বুঝলাম যে ফেরিস্তাদের প্রতি এমান রাখাটা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একদিকে এটা একটা রোকন অন্যদিকে আল্লাহ তালার সঙ্গে আলকুরনের মধ্যে এই তথ্যগুলো তুলে ধরেছেন সুতরাং এই তথ্যগুলোর প্রতি এমান রাখাটা পরিপূর্ণ মমিন হওয়ার জন্য জরুরি এটা একটা বিষয় আর তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ফেরস্তাদেরকে দেখতে পাচ্ছি তারা মানুষের কল্যাণ সাধন করছেন অতএব যারা সত্যিকার ইমানদার ফেরেস্তাজ তাদের বন্ধু এবং যারা অপরাধী তাদেরও ভীত হওয়ার কারণ আছে যে ফেরস্তারা তাদের শত্রু কারণ ফেরস্তাদের মধ্য দিয়ে তাদেরকে শাস্তি দেয়া হবে দর্শক আমরা ইমাবিল মালাইকার ব্যাপারে আমরা আরও আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা বিশেষ করে এই ইমান থেকে আরও কীভাবে উপকৃত হতে পারি সেটি আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো আজকের মতো আমরা আলোচনা এখানেই শেষ করছি আল্লাহর কাছে দয়া করছি তিনি আমাদের আপনাদের সবার ভালো করুন আমাদের ইমানকে মজবুত করার তৌফিক দান করুন পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন হাজা আলীনা মোহাম্মদ ওয়ালাহ আলি ও আসহাবি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি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 আমরা পতন চডাই আনন্দ জানার রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় जीवन रंग मंगलवार सकाल साढ़े आठ टाइमी